আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী দর্শক শ্রোতা আজকে আমরা আসহাবে উখদুর বা সেই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 জাল্লার ওয়াহদানিয়াদ বা একত্রবাদ কবুল করার কারণে কেমন করে একটি নিরীহ জনগোষ্ঠির উপরে নেমে এসেছিল অত্যাচার এবং উত্তিলনের খড়গ হস্ত আসুন আমরা এই আলোচনার অনুবাদমূলক অংশটুকু শোনার জন্য যাচ্ছি ডক্টর জাকারিয়ার কাছে থেকে আসল ওখদুদ বা পরীক্ষা যে কাজ করেছিল পরীক্ষা খনন করে ইমানদারদেরকে যারা কষ্ট দিয়েছিল তাদের ব্যাপারে বিস্তারিত বর্ণায় এসেছে সোহেব আর রোমিরাদহু তিনি বর্ণনা করেছেন যে রসোল্লা আসালাম বলেছেন তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের মধ্যে এক রাজা ছিল তার এক জাদুকর ছিল জাদুকর বৃদ্ধ অবস্থা উপনীত হওয়ার পরে বলল রাজাকে যে এমন একজন বালক দেন যে বালক আমার থেকে জাদু শিখিয়ে নিবে এবং পরবর্তীতে আপনার কাজে লাগবে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 বাড়িতে দেরি হয়েছে আর যদি আমার কাছে হয় অন্য কিছু বলে দিও শেষ পর্যন্ত জাদুকরের কাছ থেকে যে যা শিখলো সবচেয়ে বেশি সে রাহেবের কাছ থেকে শিখল এবং তার কাছে এটাই ভালো লাগলো এবং সে এখানে বেশি সময় দিতে লাগলো এক পর্যায়ে একদিন সে রাস্তায় বের হলো দেখা করার জন্য রাহেবের সাথে পথি মধ্যে দেখতে পেলো যে বড়ো একটি প্রাণী রাস্তার মানুষদেরকে আক্রমণ করছে এটা দেখে তার মনে বালককে ধরে নিয়ে আসার পরে বালককে অত্যাচার করা হলো যে তোমাকে কেইটা শিক্ষা দিলো শেষ পর্যন্ত সে বলতে বাধ্য হলো যে আমাকে রাহে এটা শিক্ষা দিয়েছে অমুক রাহেব তাকে ধরে নিয়ে আসা হলো এবং দুইজনকেই কুড়াল দিয়ে তাদের মাথা থেকে শুরু করে পাওয়ার জন্য চির দ্বীখিত করে ফেলা হলো এ অবস্থা তাদের ইমান থেকে তাদেরকে দূরে রাখতে পারেনি তারা ইমানের উপর প্রতিষ্ঠিত ছিল এরপরে আক্রমণ করতে চাইল বালককে বিভিন্নভাবে হত্যা করতে চাইল প্রথমে তাকে বলল যে তোমরা তাকে সু উচ্চ পাহাড় উপর নিয়ে যাও সেখান থেকে তাকে নিক্ষেপ করো সেখান থেকে তাকে নিক্ষেপ করতে গেলো বললাম এরপরে আল্লাহ আল্লাহ যোগে যোগে অনেক সময় যেমন এই লোকগুলোকে পরীক্ষা করেছেন কিন্তু বলেছেন শপথের পরে অবশ্যই আসলে এই ধরনের মানে আমাদের সমাজে বা সারা দুনিয়া ব্যাপী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 शत्रुता जोई हकना क्या एट प्रमाणित सत्य कथा इमान जो प्रसंगे की रब के मेनेल्ला पक्ष के जे की रहमत नेमे आसे मरे जाबी जरा थे कखे मन करा जीवन चले ग की है জান্নাত লাভ করতে পারবে তাদের ইমান ও পূর্ণতা পাবে না যার যত বড় হবে ওই ব্যক্তির পুরস্কার তত বেশি হবে যেমন ইব্রাহিম আল্লাহাল্লাম কে যে পরীক্ষা আল্লাহ রবীন্দ্র করেছেন কিন্তু তার বিনিময়ে কি করলেন আল্লাহ ওই দিবত ইমাম তোমাকে বানিয়ে দিলাম পরীক্ষায় মানুষ পড়তে পারে তো পরীক্ষার বিনিময় একটা সফলতায় ইব্রাহিম আলাহ সালামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন এই তো যেমন এই বালককে কিয়ামত পর্যন্ত আলোচনা করতে থাকবে কুরআ না করলেন এর চৌভাগ্যের বিষয় আর কি থাকবে কিয়ামত পর্যন্ত আগের নবী ছিলেন তিনি কিন্তু যেটা আল্লাহুল করিমের মাধ্যমে বিশ্ব নবীর কে অবগত করেছেন আসুন আজকের যে শিক্ষাটি আমরা লাভ করলাম তা হলো এই যে ইমানদাররা অবশ্যই পরীক্ষিত হবেন পরীক্ষা ছাড়া সফলতা লাভ করা যাবে না এহলৌকিক জীবনে না পরলৌকিক জীবনে আসুন আমরা ইমানের পরীক্ষায় দৃঢ় এবং অটহল থাকার চেষ্টা করি মহান আল্লাহ সুবাহ আমাদের সেই তৌফিক দান করুন আমি আসসালাম আহমতুল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 কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে আমাদের ইমেল করুন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 समाजे शांति इस्लाम। आज रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल बांगी बांगल्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 identified the females according to the statute of 1996 US Department of Justice 2730 women are being raped every day every 3 2 one woman women being Rape. raped in US till the time I am here Islam has the solutions to the problems of the west of the west of the west मुसलिमर सन्तान तेलावतर चले जाता आरबी भाषा जरा कुरान बुझे पर सरसिमन नब चे सर जो उपहार सतान के दीप से कुरान আমাদের অধিকাংশই আমি নিজেও আমাদের দুর্ভাগ্য যে আমাদের পিতামাতা বুঝতে পারেনি যে আরবি ভাষা হিসেবে শেখাতে হবে আমাদের ছোটবেলায় একই ভুল আবার করবেন না এখন দেখেন কিভাবে আপনার সন্তানকে ভাষা হিসেবে আরবি শেখানো যায় এটা আপনার সন্তানের জন্য সেরা উপহার এটা সেরা ডিগ্রি আপনি দিতে পারেন বিশ্বাস করেন कलेज विश्वविद्यालय सहाज करते आखिरते निकटवर्ती ना करहीन क्यूं जो कुरन उपहार दें भाषार उपहार इनशाला कारण नबी मोहम्मद सलाम मानुष मारा जाए तीनटा जिनिस केव दी थे एक हलोल्लासम पथे जाये द्वित हल्ञान आल्ला प्रचार कर सब चेहरे सर चे जो उपहारा दीते हे कुरान ये तार जीवन गाइड और जो इटार अभ्यस कर कुरान पढ़वें समयुक्त मन करें परिवार सबाईत्रित करवाबा सतान समय पान तेलावत करें हम रुकु तीन रुकु आरबी साथ अनुवाद भलो बोझ पढ़ें येदिन बुझे कर पढ़ले अपन जीवन बदले जाए बोली सब मुस्लिम व्यवसायी যে আপনার দের জন্য বাধ্যতামূলক করেন তারা এসে প্রথমেই তাদের কার্ড সুইপ করে বা আঙ্গুল ছাপ দেয় আপনারা জানেন নতুন মেশিনে আঙ্গুলের ছাপ এবং হাজিরা চিপ রাখে ঠিক আছে এভাবেই অফিসে আসে সকাল দশটায় प्रथम था कम पक्ष पंद्र मिनट पढ़ते भलो जाने भाषार अनुबाद कि चुलोग तो चिंता करप्तरे बारो मास चार्ल हिसेब कर लाख लाख टाक जले जा तक श्वास करें एटकार एमप्लयरा एम भाई क्रन पड़े पास अनुबाद पढ़े तक और भलो क्या कर सतता शिखब एमप्लय मुस्लिम वमुस्लिम से देख विषय ना से हेदायत पाने बात मूलकिन अनुबाद क्रन पढ़ते ही बाध्यतमूलक अनुरोध करेष पर्त करें आपनी पारें जो सचिवत्र देखे पढ़ते चान जानते चान कुरने नारी सम्पर् जाना बेपारे कुरानी फिर सम्पर् कुरानी খুলে আর যেহেতু লেকচারটা ইংরেজিতে মার্শাল পঞ্চাশটিরও বেশি ভিন্ন ভিন্ন ইংরেজি অনুবাদ আছে কোরআনের পঞ্চাশটিরও বেশি আর আমাদের প্রতিষ্ঠানে পঞ্চাশটিরও বেশি বিভিন্ন ভাষায় কোরণের অনুবাদ আছে অনেক অনুবাদ আছে আমাদের প্রতিষ্ঠানে পঞ্চাশটিরও বেশি বিভিন্ন ভাষা ইংরেজি অনুবাদে যেটাকে আমি সবচেয়ে সেরা বলবো। সেটা আব্দুল ইসুফ আলির আমি যে অনুবাদগুলো পড়েছি আমার মনে হয় এটা সবচেয়ে বোধ আর এটা করতে তার সময় লেগেছিল চল্লিশ বছর আর যদিও তার ইংরেজি কিছুটা প্রাচীন মানে বিব্লিক্যাল ই তবে অনেকটা আরবির কাছাকাছি ইংরেজিতে যখন ইউ বলেন এটা একই রকম আরবিতে দেখবেন তুমি বলতে মহিলাদের জন্য রকম পুরুষদের জন্য অন্যরকম এক বছর আলাদা দুই বছর আলাদা বহুবচন আলাদা ছয় ধরনের আন্তা আন্তি সবগুলো ইংরেজি একটা ইউ হোক সেটা পুরুষ এক বচন বা মহিলা এক বচন পুরুষ দ্বিবচন বা মহিলা দ্বিবচন পুরুষ বহু বচন বা মহিলা বহু বচন ছয়টা সবগুলো একই রকম ইউ সংক্ষিপ্ত তাই এই প্রাচীন ইংরেজি বেশি কাছাকাছি আধুনিক লোকদের জন্য বুঝতে পারে। তবে অন্যরা এটাকে সহজ করে নিয়েছে কিন্তু আবদুল্লাহ ইসালির সব মিলিয়ে আমি মনে করি যে ব্যাখ্যা দিয়েছে যে ফুটনোট এবং টপিক ভিত্তিক সূচিপত্র আমি রিকমেন্ড করব মুসলিমদের জন্য পাশাপাশি মুসলিমদের জন্য এটা অন্যতম সেটা ইংরেজি অনুবাদ আরেকটা হচ্ছে সহি ইন্টারন্যাশনাল যেটা কয়েক বছর আগে অনুবাদ করেছেন তিনজন আমেরিকান ন মুসলিম বোন আর ইংলিশটা খুবই সাধারণ এবং অনেক আধুনিক আরেকটা অনুবাদ হচ্ছে দ্য নোবেল কোরআন উদ্দিন হেলালি এবং ডক্টর মোহাসিন খানের তবে এটা অমুসলিমদের দিতে আমি ঠিক রিকমেন্ড করব না মুসলিমদের জন্য ঠিক আছে কারণ অনেক ব্রাকেট রয়েছে ফুটনোট অনেক হাদিস রয়েছে যেমন বুখারি মুসলিম যা মুসলিমদের জন্য ভালো কিন্তু অনেক ব্রাকেট রয়েছে বুঝতে সমস্যা হতে পারে কে বলছে আল্লাহ নাকি যে অনুবাদ করেছে সেগুলো তার কথা তাই যদি ফুটনোট দিন সমস্যা নেই কিন্তু অসংখ্য ব্রাকেট দিলে বুঝতে সমস্যা হতে পারে এটা কার কথা অনুবাদকের নাকি আল্লাহ সব তালার সুতরাং এই কারণেই ভালো বুখারি মুসলিমের রেফারেন্স থাকা সই হাদিস তবে মুসলিমদের ক্ষেত্রে আমি বলবো এটা দেওয়া উচিত না আরেকটা অনুবাদ আছে সেটাও ভালো মালানা আব্দুল মজিদ দরিয়াবাদিজেনের জন্য ভালো তিনি রেফারেন্স দিয়েছেন বাইবেল থেকে হিন্দু ধর্মগ্রন্থ রেফারেন্স দিয়েছেন চারটা খণ্ডে পাওয়া যায় আরেকটা হচ্ছে মার্মাদুক পিকথল মোহাম্মদ মার্মাদুক পিকথল তিনি একজন ব্রিটিশ তার অনুবাদটাও ভালো তবে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই আরেকটা ভালো অনুবাদ মোহাম্মদ আসাদের মোহাম্মদ আসাদের অনুবাদটাও ভালো তিনি প্রায় জামাকসারের উদ্ধতি দিয়েছেন এবং আরবির মূল শব্দটাও দিয়েছেন তবে সতর্ক থাকতে হবে কারণ জামাকসারের তাফসির যুক্তি নির্ভর অনেক সমস্ত আদেশ থেকে দূরেও সরে গেছে সুতরাং সতর্ক থাকতে হবে আমি সাধারণত অগ্রাধিকার দিচ্ছি যেটা সরাসরি আরবি থেকে সেই ভাষায় অনুবাদ করা হয়েছে যেমন ইংরেজি অনুবাদ সরাসরি আরবি থেকে ইংরেজি অনুবাদ করা হয়েছে সেগুলো ভালো আরো কিছু অনুবাদ আছে যেগুলো আরবি থেকে উর্দু তারপর আবার ইংলিশ যেমন মৌলানা মৌদুদির ভুল থাকার সম্ভাবনা বেশি আছে কারণ কেউ আরবি থেকে অনুবাদ করেছে তারপর উর্দু থেকে ইংরেজি করেছে যেটা মৌলানা মৌদুদির অনুবাদের ক্ষেত্রে হয়েছে আর দ্বিতীয় সংস্করণে দ্বিতীয় অনুবাদ জাফর ইসাক আনসারিরটা অনেক ভালো এই হলো কিছু অনুবাদ যেগুলোর নাম বললাম আরো একটা আছে টিভিং এর টিভি অনুবাদ এছাড়াও কিছু অনুবাদ আছে আলোচনা শেষ করার আগে একটা বার্তা দিতে চাই যা আল্লাহ বলেছেন হাসর আল্লাহ যে যদি পাহাড়ের উপর এই কোরআন নাজিল করা হতো তাহলে অবশ্যই তা বিনিত ও বিদিন হয়ে যেত তার মানে যদি কোরআন পাহাড়ের উপর নাজিল করা হতো আর পাহাড়ের যদি অনুভূতি থাকত পাহাড় তখন বিনীত হতো এবং তা বিদীর্ণ হয়ে যেত কিন্তু আমাদের মুসলিমদের কোনো পরিবর্তন নেই কেন কারণ আমরা এটা বুঝি না আল্লাহ বলছেন যদি পর্বত আপনারা জানেন পাহাড় শক্তিশালী কোনো কিছুর নিদর্শন শিলার মতো একটা জিনিস যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করা হতো পাহাড় বিনীত হতো এবং বিদীর্ণ হতো কিন্তু মানুষের কিছুই হচ্ছে না আমাদের মুসলিমদের কোরআন বুঝে পড়তে হবে আমরা যদি পিছনের ইতিহাস দেখি মুসলিমরা পৃথিবীতে শীর্ষে ছিল এখন আমরা মুসলিমরা নিচে পড়ে যাচ্ছি কেন আগে আমরা মুসলিমরা পৃথিবীর শীর্ষে ছিলাম কারণ আমরা কোরআন এবং সোহেদ হাদিসের কাছে ছিলাম আর এখন আমরা নিচে পড়ে যাচ্ছি কারণ আমরা আমাদের ধর্মীয় গ্রন্থ থেকে দূরে সরে গেছি কোরআন এবং সুন্না থেকে দূরে যদি কোরআন এবং সুন্নার দিকে ফিরে আসি ইনশাল্লাহ আমরা মুসলিমরা আবার পৃথিবীর একটা হাদিস দিয়ে যেটা আছে বুখারিতে হাদিস নম্বর পাঁচ হাজার পুরাতন সংস্করণ ভলিউম নম্বর ৬ হাদিস নাম্বার পাঁচশো সেখানে সমান রাজি আল্লাহ বলেছেন যে আমাদের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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে আলিহাসাল্লামের সন্ন্যতে অভ্যাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন হিসটিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শু সন্না समग्र जीवन के सफल और सुंदर करोन सोन्नाथ देखून सोन्ना परवर्ती अनुष्ठान जजाकम्ला खैर डर जाकिर नायक অর্থবুঝে বুঝে কোরআন পড়ার উপর এই লেকচারের জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনারা যে এতক্ষণ ধৈর্য ধরে এই সেই জন্য আপনাদের সবাইকে পুরস্কৃত করেন আমি আশা করছি আমাদের পরবর্তী আয়োজনে ইনশাআল্লাহ আমাদের প্রশ্নোত্তর পর্বটাও একই রকম উপভোগ্য হবে এই পর্বে আপনারা ডাক্তার জাকির নায়ককে বিভিন্ন প্রশ্ন করবেন আজকে যা বলা হয়েছে সেগুলো বিস্তারিত জানার জন্য প্রশ্ন করতে পারেন অথবা টপিকের সাথে প্রাসঙ্গিক অন্য যেকোনো প্রশ্ন সীমিত করে কাজে লাগাতে পারি সেজন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। সেগুলো হল এক আপনাদের প্রশ্ন হবে টপিকের উপর আলকুরআ শুড উড বি রেড ইয়ৌথ আন্ডারস্ট্যান্ডিং এটার উপরে শুধুমাত্র টপিকের উপর দুই নম্বর আপনাদের প্রশ্ন হবে সংক্ষিপ্ত আর যথাযথ এক থেকে পাঁচ বাক্যের মধ্যে হলে ভালো হয় এখানে আপনি প্রশ্ন করবেন কোনো বক্তৃতা দেবেন না বা বিতর্ক করার চেষ্টা করবেন না খেয়াল রাখবেন তিন নম্বর আপনারা একবারে মাত্র একটা প্রশ্ন করবেন দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনি লাইনের পেছনে গিয়ে দাঁড়াবেন সেখানে অপেক্ষা করবেন আর সুযোগ পেলে প্রশ্ন করবেন এখানে আপনাদের জন্য তিনটা মাইকের ব্যবস্থা করা হয়েছে দুইটা পুরুষদের জন্য একটা রয়েছে আমার ঠিক সামনে এই মাইকটা হলো পুরুষদের জন্য পুরুষদের জন্য দ্বিতীয় যে মাইক সেটা রয়েছে একেবারে পেছনের